পরিশিষ্ট ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত হৃদয়ে প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের প্রথম মঠ ও নরেন্দ্রাদির সাধনা ও তীব্র বৈরাগ্য আজ বৈশাখী পূর্ণিমা সাতই মে আঠেরোশো খ্রিস্টাব্দ শনিবার অপরাহ্ন নরেন্দ্র মাস্টারের সহিত কথা কহিতেছেন কলিকাতা গুরুপ্রসাদ চৌধুরী লেনে একটি বাড়ির নিচের ঘরে তক্তের ওপর উভয়ে বসিয়া আছেন মণি সেই ঘরে পড়াশোনা করেন মার্চেন্ট অব ভেনিস কোমাস ব্ল্যাকিস সেলফ কালচার এইসব বই পড়িতেছেন পড়া তৈয়ার করিতেছেন স্কুলে পড়াইতে হইবে কয় মাস হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তদের অকুল পাথারে ভাসাইয়া সধামে চলিয়া গিয়াছেন অবিবাহিত ও বিবাহিত ভক্তেরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবাকালে যে স্নেহসূত্রে বাঁধা হইয়াছেন তাহা আর ছিন্ন হইবার নহে হঠাৎ কর্ণধারের অদর্শনে আরোহীগণ ভয় পাইয়াছেন বটে কিন্তু সকলেই যে এক প্রাণ পরস্পরের মুখ চাহিয়া রহিয়াছেন এখন পরস্পরকে না দেখিলে আর তাহারা বাঁচেন না অন্য লোকের সঙ্গে আলাপ আর ভালো লাগে না তাহার কথা বই আর কিছু ভালো লাগে না সকলে ভাবেন তাকে কি আর দেখতে পাবো না তিনি তো বলে গেছেন ব্যাকুল হয়ে ডাকলে আন্তরিক ডাক শুনলে ঈশ্বর দেখা দেবেন বলে গেছেন আন্তরিক হলে তিনি শুনবেনই শুনবেন যখন নির্জনে থাকেন তখন সেই আনন্দময় মূর্তি মনে পড়ে রাস্তায় চলেন উদ্দেশ্যহীন একাকে কেঁদে কেঁদে বেড়ান ঠাকুর তাই বুঝি মনিকে বলেছিলেন তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে তাই শরীর ত্যাগ করতে একটু কষ্ট হচ্ছে কেউ ভাবছেন কই তিনি চলে গেলেন আমি এখনো বেঁচে রইছি এই অনিত্য সংসারে এখনো থাকতে ইচ্ছা নিজে মনে করলে তো শরীর ত্যাগ করতে পারি তা কই করছি ছোকরা ভক্তেরা কাশীপুরের বাগানে থাকিয়া রাত্রিদিন সেবা করিয়াছিলেন তাহার অদর্শনের পর অনিচ্ছা সত্ত্বেও কলের পুত্তলিকার নেয় নিজের নিজের বাড়ি ফিরিয়া গেলেন ঠাকুর কাহাকেও সন্ন্যাসীর বাহ্য চিহ্ন অর্থাৎ গেরুয়া বস্ত্র ইত্যাদি ধারণ করিতে অথবা গৃহীর উপাধি ত্যাগ করিতে অনুরোধ করেন নাই তাহারা লোকের কাছে তো ঘোষ চক্রবর্তী ঘোষাল ইত্যাদি উপাধিযুক্ত হইয়া পরিচয় ঠাকুরের অদর্শনের পরও কিছুদিন দিয়াছিলেন কিন্তু ঠাকুর তাহাদের অন্তরে ত্যাগই করিয়া গিয়াছিলেন দু তিনজনের ফিরিয়া যাইবার বাড়ি ছিল না সুরেন্দ্র তাহাদের বলিলেন ভাই তোমরা আর কোথা যাবে একটা বাসা করা যাক তোমরাও থাকবে আর আমাদেরও জুড়াবার একটা স্থান চাই তা না হলে সংসারে এরকম করে রাত দিন কেমন করে থাকব সেইখানে তোমরা গিয়ে থাকো আমি কাশীপুরের বাগানে ঠাকুরের সেবার জন্য যতকিঞ্চিত দিতাম এক্ষণে তাহাতে বাসা খরচা চলিবে সুরেন্দ্র প্রথম প্রথম দুই এক মাস টাকা ত্রিশ করিয়া দিতেন ক্রমে যেমন মঠে অন্যান্য ভাইরা যোগ দিতে লাগিলেন পঞ্চাশ ষাট করিয়া দিতে লাগিলেন শেষে একশো টাকা পর্যন্ত দিতেন বরাহনগরে যে বাড়ি হইল, তাহার ভাড়া ও ট্যাক্স এগারো টাকা পাঁচক ব্রাহ্মণের মাহিয়ানা ছ টাকা আর বাকি ডাল ভাতের খরচ বুড়ো গোপাল লাটু ও তারকের যাইবার বাড়ি নাই ছোট গোপাল প্রথমে কাশীপুরের বাগান হইতে ঠাকুরের গদি ও জিনিসপত্র লইয়া সেই বাসাবাড়িতে গেলেন সঙ্গে পাঁচক ব্রাহ্মণ শশী রাত্রে শরৎ আসিয়া থাকিলেন তারক বৃন্দাবনে গিয়াছিলেন কিছুদিনের মধ্যে তিনিও আসিয়া জুটিলেন নরেন্দ্র শরৎ শশী বাবুরাম নিরঞ্জন কালী এরা প্রথমে মাঝে মাঝে বাড়ি হইতে আসিতেন রাখাল লাটু যোগিন ও কালী ঠিক ওই সময় বৃন্দাবন গিয়াছিলেন কালী এক মাসের মধ্যে রাখাল কয়েক মাস পরে যোগিন এক বৎসর পরে ফিরিলেন কিছুদিনের মধ্যে নরেন্দ্র রাখাল নিরঞ্জন শরৎ শশী বাবুরাম যোগিন কালি লাটু রোহিয়া গেলেন আর বাড়িতে ফিরিলেন না ক্রমে প্রসন্ন ও সুবোধ আসিয়া রহিলেন গঙ্গাধর ও হরিও পরে আসিয়া জুটিলেন ধন্য সুরেন্দ্র এই প্রথম মঠ তোমারই হাতে গড়া তোমার সাধু ইচ্ছায় এই আশ্রম হইল তোমাকে যন্ত্রস্বরূপ করিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার মূল মন্ত্র কামিনী কাঞ্চন ত্যাগ মূর্তিমান করিলেন কৌমার বৈরাগ্যবান শুদ্ধাত্মা নরেন্দ্রাদি ভক্তের তারা, আবার সনাতন হিন্দু ধর্মকে জীবের সম্মুখে প্রকাশ করিলেন ভাই তোমার ঋণ কে ভুলিবে মঠের ভাইরা মাতৃহীন বালকের ন্যায় থাকিতেন তোমার অপেক্ষা করিতেন তুমি কখন আসিবে আজ বাড়ি ভাড়া দিতে সব টাকা গিয়াছে আজ খাবার কিছু নাই কখন তুমি আসিবে আসিয়া ভাইদের খাবার বন্দোবস্ত করিয়া দিবে তোমার অকৃত্রিম স্নেহ স্মরণ করিলে কে না অশ্রুবাড়ি বিসর্জন করলিকাতার সেই নিচের ঘরে নরেন্দ্র মনির সহিত কথা কহিতেছেন নরেন্দ্র এখন ভক্তদের নেতা মঠে সকলের অন্তরে তীব্র বৈরাগ্য ভগবান দর্শন জন্য সকলে ছটফট করিতেছেন নরেন্দ্র মনির প্রতি আমার কিছু ভালো লাগছে না এই আপনার সঙ্গে কথা করছি ইচ্ছা হয় এখনই উঠে যাই নরেন্দ্র কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন প্রায় উপবেশন করব মনি, তা বেশ ভগবানের জন্য সবই তো করা যায় নরেন্দ্র যদি খিদে সামলাতে না পারি মনি, তাহলে খেয় আবার লাগবে নরেন্দ্র আবার কি কিয়তক্ষণ চুপ করিলেন নরেন্দ্র ভগবান নাই বোধ হচ্ছে যত প্রার্থনা করছি একবারও জবাব পাই নাই কত দেখলাম মন্ত্র সোনার অক্ষরে জলজল করছে কত কালী রূপ আর অন্যান্য রূপ দেখলুম তবু শান্তি হচ্ছে না ছয়টা পয়সা দেবেন নরেন্দ্র শোভা হইতে শেয়ারের গাড়িতে বরাহনগরের মঠে যাইতেছেন তাই ছয়টা পয়সা দেখিতে দেখিতে সাতু অর্থাৎ সাতকড়ি গাড়ি করিয়া আশিয়া উপস্থিত হইলেন সাতু নরেন্দ্রের সমবয়স্ক মঠের ছোকরাদের বড় ভালোবাসেন ও সর্বদা মঠে যান তাহার বাড়ি বরাহনগরের মঠের কাছে কলিকাতার অফিসে কর্ম করেন তাদের ঘরের গাড়ি আছে সেই গাড়ি করিয়া আফিস হইতে আসিয়া উপস্থিত হইলেন নরেন্দ্র মনিকে পয়সা ফিরাইয়া দিলেন বলিলেন আর কি সাঁতুর সঙ্গে যাব আপনি কিছু খাওয়ান মনি কিছু জল খাবার খাওয়ালেন মণিও সেই গাড়িতে উঠিলেন তাহাদের সঙ্গে মঠে যাইবেন সন্ধ্যার সময় সকলে মঠে পৌঁছিলেন মঠের ভাইরা রূপে দিন কাটাইতেছেন ও সাধনা করিতেছেন মনি দেখিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের হৃদয়ে কীরূপ প্রতিবিম্বিত হইতেছেন তাহা দেখিতে মণি মাঝে মাঝে মঠ দর্শন করিতে যান মঠে নিরঞ্জন নাই তাহার একমাত্র মা আছেন তাহাকে দেখিতে বাড়ি গিয়াছেন বাবুরাম শরৎ কালী পুরী ক্ষেত্রে গিয়াছেন সেখানে আরও কিছুদিন থাকিয়া শ্রীশ্রীর রথযাত্রা দর্শন করিবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের বিদ্যার সংসার ও নরেন্দ্রের তত্ত্বাবধান নরেন্দ্র মঠের ভাইদের তত্ত্বাবধান করিতেছেন প্রসন্ন কয়দিন সাধন করিতেছিলেন নরেন্দ্র তাহার কাছেও প্রায়োপবেশনের কথা তুলিয়াছিলেন নরেন্দ্র কলিকাতায় গিয়াছেন দেখিয়া সেই অবসরে তিনি কোথায় নিরুদ্দেশ হইয়া চলিয়া গিয়াছেন নরেন্দ্র আসিয়া সমস্ত শুনিলেন রাজা কেন তাহাকে যাইতে দিয়াছেন কিন্তু রাখাল ছিলেন না তিনি মঠ হইতে দক্ষিণেশ্বরের বাগানে একটু বেড়াইতে গিয়াছিলেন রাখালকে সকলে রাজা বলিয়া ডাকিতেন অর্থাৎ রাখাল রাজ শ্রীকৃষ্ণের আরেকটি নাম নরেন্দ্র রাজা আসুক একবার বকব কেন তারে যেতে দিলে হরিশের প্রতি তুমি তো পা ফাঁক করে লেকচার দিচ্ছিলে তাকে বারণ করতে পারো নাই হরিশ অতি মৃদু স্বরে তারকদা বলেছিলেন তবু সে চলে গেল নরেন্দ্র মাস্টারের প্রতি দেখুন আমার বিষম মুশকিল এখানেও এক মায়ার সংসারে পড়েছি আবার ছোঁড়াটা কোথায় গেল রাখাল দক্ষিণেশ্বর কালীবাড়ি হইতে ফিরিয়া আসিয়াছেন ভবনা তাঁহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলেন রাখালকে নরেন্দ্র প্রসন্নের কথা বলিলেন প্রসন্ন নরেন্দ্রকে একখানা পত্র লিখিয়াছেন সেই পত্র পড়া হইতেছে পত্রে এই মর্মে লিখিয়াছেন আমি হাটিয়া বৃন্দাবনে চলিলাম এখানে থাকা আমার পক্ষে বিপদ এখানে ভাবের পরিবর্তন হচ্ছে আগে বাপ মা ও বাড়ির সকলের স্বপন দেখতাম তারপর মায়ার মূর্তি দেখলাম দুবার খুব কষ্ট পেয়েছি বাড়িতে ফিরে যেতে হয়েছিল তাই এবার দূরে যাচ্ছি পরমহংসদেব আমায় বলেছিলেন তোর বাড়ির ওরা সব করতে পারে ওদের বিশ্বাস করিস না রাখাল বলিতেছেন সে চলে গেছে ওই সব নানা কারণে আবার বলেছে নরেন্দ্র প্রায় বাড়ি যায় মা ও ভাই ভগিনীদের খবর নিতে আর মোকদ্দমা করতে ভয় হয় পাঁচে তার দেখা দেখি আমার বাড়ি যেতে ইচ্ছা হয় নরেন্দ্র এই কথা শুনিয়া চুপ করিয়া রহিলেন রাখাল তীর্থে যাইবার গল্প করিতেছেন বলিতেছেন এখানে থাকিয়া তো কিছু হলো না তিনি যা বলেছিলেন ভগবান দর্শন কই হল রাখাল শুইয়া আছেন নিকটে ভক্তেরা কেহ শুইয়া কেহ বসিয়া আছেন রাখাল চলো নর্মদায় বেডিয়ে পড়ি নরেন্দ্র বেডিয়ে কি হবে জ্ঞান কি হয় তাই জ্ঞান জ্ঞান করছিস একজন ভক্ত তাহলে সংসার ত্যাগ করলে কেন নরেন্দ্র রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে থাকব আর ছেলেমেয়ের বাপ হব এমন কি কথা এই বলিয়া নরেন্দ্র একটু উঠিয়া গেলেন রাখাল শুইয়া আছেন কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র আবার আশিয়া বসিলেন একজন ভাই সুইয়া শুইয়া রহস্যভাবে বলিতেছেন যেন ঈশ্বরের অদর্শনে বড় কাতর হয়েছেন ওরে আমায় একখানা ছুরি এনে দে আর কাজ নাই আর যন্ত্রণা সহ্য হয় না নরেন্দ্র গম্ভীরভাবে ওইখানেই আছে হাত বাড়িয়ে নে সকলের হাস্য প্রসন্নের কথা আবার হইতে লাগিল নরেন্দ্র এখানেও মায়া তবে আর সন্ন্যাস কেন রাখাল মুক্তি ও তাহার সাধন সেই বইখানিতে আছে সন্ন্যাসীদের একসঙ্গে থাকা ভালো নয় সন্ন্যাসী নগরের কথা আছে শশী আমি সন্ন্যাস ফনাস মানি না আমার অগম্য স্থান নাই এমন জায়গা নাই যেখানে আমি থাকতে না পারি ভবনাথের কথা পড়িল ভবনাথের স্ত্রীর সংকটাপন্ন পীড়া হইয়াছিল নরেন্দ্র রাখালের প্রতি ভবনাথের মাগটা বুঝি বেঁচেছে তাই সে ফুর্তি করে দক্ষিণেশ্বরে বেড়াতে গিয়েছিল। কাঁকুড় গাছের বাগানের কথা হইল রাম মন্দির করিবেন নরেন্দ্র রাখালের প্রতি রামবাবু মাস্টার মহাশয়কে একজন ট্রাস্টি করেছেন মাস্টার রাখালের প্রতি কই আমি কিছু জানি না সন্ধ্যা হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে শশী ধুনা দিলেন অন্যান্য ঘরে যত ঠাকুরের পট ছিল সেখানে ধুনা দিলেন ও মধুর স্বরে নাম করিতে করিতে প্রণাম করিলেন এইবার আরতি হইতেছে মঠের ভাইয়েরা ও অন্যান্য ভক্তেরা সকলে করজুড়ে দাঁড়াইয়া আরতি দর্শন করিতেছেন কাঁসর ঘন্টা বাজিতেছে ভক্তেরা সমস্বরে আরতির গান সেই সঙ্গে সঙ্গে গাইতেছেন জয় শিব ওংকার ভজ শিব ওংকার ব্রহ্মা বিষ্ণু সদাশিব হর হর হর মহাদেব নরেন্দ্র এই গান ধরাইয়াছেন কাশিধামে বিশ্বনাথের সম্মুখে এই গান হয় মনি মঠের ভক্তদের দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিয়াছেন মঠে খাওয়া দাওয়া শেষ হইতে এগারোটা বাজিল ভক্তেরা সকলে সয়ন করিলেন তাহারা যত্ন করিয়া মনিকে শয়ন করাইলেন রাত্রি দুই প্রহর মনি নিদ্রা নাই ভাবিতেছেন সকলেই রহিয়াছে সেই অযোধ্যা কেবল রাম নাই মনি নিঃশব্দে উঠিয়া গেলেন আজ বৈশাখী পূর্ণিমা মনে একাকে গঙ্গা পুলিনে বিচরণ করিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা ভাবিতেছেন নরেন্দ্রাদি মঠের ভাইদের বৈরাগ্য ও যোগবাসিষ্ঠ পাঠ ও নৃত্য মাস্টার শনিবার আসিয়াছেন বুধবার পর্যন্ত অর্থাৎ পাঁচ দিন মঠে থাকিবেন আজ রবিবার গৃহস্থ ভক্তেরা প্রায় রবিবারে মঠ দর্শন করিতে আসেন আজকাল যোগবাসিষ্ঠ প্রায় পড়া হয় মাস্টার ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে যোগবাসিষ্ঠের কথা কিছু কিছু শুনিয়াছিলেন দেহবুদ্ধি থাকিতে যোগবাসিষ্ঠের সৌহং ভাব আশ্রয় করিতে ঠাকুর বারণ করিয়াছিলেন আর বলিয়াছিলেন সেব্যসেবকের ভাবই ভালো মাস্টার দেখিবেন মঠের ভাইদের সহিত মেলে কি না যোগবাসিষ্ঠ সম্বন্ধেই কথা পারিলেন মাস্টার আচ্ছা যোগবাসিষ্ঠে ব্রহ্মজ্ঞানের কথা কী রূপ আছে রাখাল ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ এসব মায়া মনের নাশই উপায় মাস্টার মনের নাশের পর যা থাকে তাই ব্রহ্ম কেমন রাখাল হ্যাঁ মাস্টার ঠাকুরও ওই কথা বলতেন ন্যাংটা তাকে ওই কথা বলেছিলেন আচ্ছা রামকে কি বশিষ্ঠ সংসার করতে বলেছেন এমন কিছু দেখলে রাখাল কই এ পর্যন্ত তো পাই নাই রামকে অবতার বলেই মানছে না এই রূপ কথাবার্তা হইতেছে এমন সময় নরেন্দ্র তারক ও আরেকটি ভক্ত গঙ্গা তীর হইতে ফিরিয়া আসিলেন তাহাদের কনগরে বেড়াইতে যাইবার ইচ্ছা ছিল নৌকা পাইলেন না তাঁহারা আসিয়া বসিলেন যোগবাসিষ্ঠের কথা চলিতে লাগিল নরেন্দ্র মাস্টারের প্রতি বেশ সব গল্প আছে লিলার কথা জানেন মাস্টার হাঁ যোগবাসিষ্ঠে আছে একটু একটু দেখেছি লীলার ব্রহ্মজ্ঞান হয়েছিল না নরেন্দ্র হ্যাঁ আর ইন্দ্রহল্লা সংবাদ আর বিদুরথ রাজা চণ্ডাল হলো। মাস্টার হ্যাঁ মনে পড়ছে নরেন্দ্র বনের বর্ণনাটি কেমন চমৎকার মঠের ভাইদের প্রত্যহ গঙ্গা গঙ্গাসনান ও গুরুপূজা নরেন্দ্রাদি ভক্তেরা গঙ্গাসনান করিতে যাইতেছেন মাস্টারও স্নান করিবেন রৌদ্র দেখিয়া মাস্টার ছাতি লইয়াছেন বরাহনগর নিবাসী শ্রীযুক্ত শরৎচন্দ্রও এই সঙ্গে স্নান করিতে যাইতেছেন ইনি সদাচার নিষ্ঠ গৃহস্থ ব্রাহ্মণ যুবক মঠে সর্বদা আসেন কিছুদিন পূর্বে ইনি বৈরাগ্য অবলম্বন করিয়া তীর্থে তীর্থে ভ্রমণ করিয়াছেন মাস্টার শরতের প্রতি ভারী রৌদ্র নরেন্দ্র তাই বল ছাতিটা লই মাস্টারের হাস্য ভক্তেরা গামছাসকন্ধে মঠ হইতে রাস্তা দিয়া পরামাণিক ঘাটের উত্তরের ঘাটে স্নান করিতেছেন সকলে গেরুয়া পড়া আজ ছাব্বিশে বৈশাখ প্রচন্ড রৌদ্র মাস্টার নরেন্দ্রের প্রতি সর্দি হবার উদ্যোগ নরেন্দ্র আপনাদের শরীরই বৈরাগ্যের প্রতিবন্ধক না আপনার দেবেনবাবুর মাস্টার হাসিতে লাগিলেন ও ভাবিতে লাগিলেন শুধুকি শরীর স্নানান্তে ভক্তেরা মঠে ফিরিলেন ও পা ধুইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে প্রবেশ করিলেন প্রণামপূর্বক ঠাকুরের পাদপদ্মে এক একজন পুষ্পাঞ্জলি দিলেন পূজার ঘরে আসিতে নরেন্দ্রের একটু বিলম্ব হইয়াছিল গুরু মহারাজকে প্রণাম করিয়া ফুল লইতে যান দেখেন যে পুষ্পপাত্রে ফুল নাই তখন বলিয়া উঠিলেন ফুল নাই পুষ্পপাত্রে দু একটি বিল্যপত্র ছিল তাই চন্দনে ডুবাইয়া নিবেদন করিলেন একবার ঘণ্টাধ্বনি করিলেন আবার প্রণাম করিয়া দানাদের ঘরে গিয়া বসিলেন দানাদের ঘর ঠাকুর ঘর ও কালী তপস্বির ঘর মঠের ভাইরা আপনাদের দানা দৈত্য বলিতেন ও যে ঘরে সকলে একত্র বসিতেন সেই ঘরকে দানাদের ঘর বলিতেন যারা নির্জনে ধ্যান ধারণা ও পাঠাদি করিতেন সর্বদক্ষিণের ঘরটিতে তাঁহারাই থাকিতেন দা রুদ্ধ করিয়া কালী ওই ঘরে অধিকাংশ সময় থাকিতেন বলিয়া মঠের ভাইরা বলিতেন কালী তপস্বির ঘর কালিতপস্বির ঘরের উত্তরেই ঠাকুর ঘর তাহার উত্তরে ঠাকুরদের নৈবেদ্যের ঘর ওই ঘরে দাঁড়াইয়া আরতি দেখা যাইত ও ভক্তেরা আসিয়া ঠাকুর প্রণাম করিতেন নৈবেদ্যের ঘরের উত্তরে দানাদের ঘর ঘরটি খুব লম্বা বাহিরের ভক্তেরা আসিলে এই ঘরেই তাহাদের অভ্যর্থনা করা হইত দানাদের ঘরের উত্তরে একটি ছোট ঘর ভাইরা পানের ঘর বলিতেন এখানে ভক্তেরা আহার করিতেন দানাদের ঘরের পূর্ব পূর্বকোণে দালান উৎসব হইলে এই দালানে খাওয়া দাওয়া হইতো। দালানের ঠিক উত্তরে রান্নাঘর ঠাকুরঘরের ও কালী ঘরের পূর্বে বারান্দা বারান্দার দক্ষিণ পশ্চিম কোণে বরাহনগরের একটি সমিতির লাইব্রেরি ঘর এ সমস্ত ঘর দোতলার উপর কালী ঘর ও সমিতির লাইব্রেরি ঘরের মাঝখানে একতলা হইতে দোতলায় উঠি বা সিঁড়ি ভক্তদের আহারের ঘরের উত্তর দিকে দোতলার ছাদে উঠিবার বা সিঁড়ি নরেন্দ্রাদি মঠের ভাইরা ওই সিঁড়ি দিয়া সন্ধ্যার সময় মাঝে মাঝে ছাদে উঠিতেন সেখানে উপবেশন করিয়া তাহারা ঈশ্বর সম্বন্ধে নানা বিষয় কথা কহিতেন কখনও ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা কখনো বা শঙ্করাচার্যের রামানুজের বা যীশুখ্রিস্টের কথা কখনো হিন্দু দর্শনের কথা কখনো বা ইউরোপীয় দর্শন দর্শনশাস্ত্রের কথা বেদ পুরাণ তন্ত্রের কথা দানাদের ঘরে বসিয়া নরেন্দ্র তাহার তাঁহার দেবদূর্লভ কণ্ঠে ভগবানের নাম গুণগান করেন শরৎ অন্যান্য ভাইদের গান শিখাইতেন কালী বাজনা শিখিতেন এই ঘরে নরেন্দ্র ভাইদের সঙ্গে কতবার হরিনাম সংকীর্তনে আনন্দ করিতেন ও আনন্দে একসঙ্গে নৃত্য করিতেন নরেন্দ্র ও ধর্মপ্রচার ধ্যানযোগ ও কর্মযোগ নরেন্দ্র দানাদের ঘরে বসিয়া আছেন ভক্তেরা বসিয়া আছেন চুনিলাল মাস্টার ও মঠের ভাইরা ধর্মপ্রচারের কথা পড়িল মাস্টার নরেন্দ্রের প্রতি বিদ্যাসাগর বলেন আমি বেদ খাবার ভয়ে ঈশ্বরের কথা কারুকে বলি না নরেন্দ্র বেত খাবার ভয় মাস্টার বিদ্যাসাগর বলেন মনে করো মরবার পর আমরা সকলে ঈশ্বরের কাছে গেলুম মনে করো কেশব সেনকে জমদূতেরা ঈশ্বরের কাছে নিয়ে গেল কেশব সেন অবশ্য সংসারে পাপ টাপ করেছে যখন প্রমাণ হলো তখন ঈশ্বর হয়তো বলবেন ওকে পঁচিশ বেত মার তারপর মনে করো আমাকে নিয়ে গেল আমি হয়তো কেশব সেনের সমাজে যাই অনেক অন্যায় করিছি তার জন্য বেতের হুকুম হলো। তখন আমি হয়তো বললাম কেশব সেন আমাকে এই রূপ বুঝিয়াছিলেন তাই এই রূপ কাজ করেছি তখন ঈশ্বর আবার দুধদের হয়তো বলবেন কেশব সেনকে আবার নিয়ায় এলে পর হয়তো তাকে বলবেন তুই একে উপদেশ দিছিলি তুই নিজে ঈশ্বরের বিষয় কিছু জানিস না আবার পরকে উপদেশ দিচ্ছিলি ওরে কে আছিস একে আর পঁচিশ বেদ দে সকলের হাস্য তাই বিদ্যাসাগর বলেন নিজেই সামলাতে পারি না আবার পরের জন্য বেদ খাওয়া সকলের হাস্য আমি নিজে ঈশ্বরের বিষয় কিছু বুঝি না আবার পরকে কি লেকচার দেব নরেন্দ্র যে এটা বুঝেনি সে আর পাঁচটা বুঝলে কেমন করে মাস্টার আর পাঁচটা কি नरेंद्र जे एट बोझे नाई से दया परोपकार बुझले कम स्कूल बुझले कम स्कूल विद्या शिखाते संसारे प्रवेश मेर बाप हव ठीक एटाई बुझले कमन जे एक ठीक बोझे से सब बोझे मास्टर स्वगत ঠাকুর বলতেন বটে যে ঈশ্বরকে জেনেছে সে সব বোঝে আর সংসার করা স্কুল করা সম্বন্ধে বিদ্যাসাগরকে বলেছিলেন যে ওসব রজগুনে হয় বিদ্যাসাগরের দয়া আছে বলে বলেছিলেন এ রজগুণের সত্ত্ব এ রজগুনে দোষ নাই খাওয়া দাওয়ার পর মঠের ভাইরা বিশ্রাম করিতেছেন মনি ও চুনিলাল নৈবেদ্যের ঘরের পূর্ব দিকে যে অন্দরমহলে আছে তাহার চাতালের উপর বসিয়া গল্প করিতেছেন চুনিলাল বলিতেছেন কি প্রকারে ঠাকুরের সহিত দক্ষিণেশ্বরে তাহার দর্শন হইল সংসার ভালো লাগে নাই বলিয়া তিনি একবার বাহিরে চলিয়া গিয়াছিলেন ও তীর্থে ভ্রমণ করিয়াছিলেন সেই সকল গল্প করিতেছেন কি পরে নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন যোগবাসিষ্ঠের কথা হইতে লাগিল নরেন্দ্র মনির প্রতি আর বিদুরথে চণ্ডাল হওয়া মনি, কি লবনের কথা বলছ নরেন্দ্র ও আপনি পড়েছেন মনি, হাঁ একটু পড়েছি নরেন্দ্র কি এখানকার বই পড়েছেন মনি, না বাড়িতে একটু পড়েছিলাম নরেন্দ্র ছোট ছোটগোপালকে তামাকানিতে বলিতেছেন ছোট গোপাল একটু ধ্যান করিতেছিলেন নরেন্দ্র গোপালের প্রতি ওরে তামাক সাজ ধ্যান কিরে আগে ঠাকুর ও সাধু সেবা করে প্রিপারেশন কর তারপর ধ্যান আগে কর্ম তারপর ধ্যান সকলের হাস্য মঠের বাড়ির পশ্চিমে সংলগ্ন অনেকটা জমি আছে সেখানে অনেকগুলি গাছপালা আছে মাস্টার গাছতলায় একাকি বসিয়া আছেন एम समय प्रसन्न आसिया उपस्थित बेला तीन हईबे मास्टर एक कय क्यों सकले भावित हो संगे देखा कख एले प्रसन्न एलम एस देखा करी मास्टर तुम्हें वृंदावने चल्लुम चिठी लिखेचरा महा भावित कत दूर गीले प्रसन्न কোন নগর উভয়ের হাস্য মাস্টার বস একটু গল্প বল শুনি প্রথমে কোথায় গেছিলে প্রসন্ন দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেখানে একরাত্রি ছিলাম মাস্টার সহাস্যে হাজরা মহাশয়ের এখন কি ভাব প্রসন্ন হাজরা বলে আমাকে কি ঠাউরাও উভয়ের হাস্য মাস্টার সহাস্যে তুমি কি বললে প্রসন্ন আমি চুপ করে রইলাম মাস্টার তারপর প্রসন্ন আবার বলে আমার জন্য তামা কেনেছ উভয়ের হাস্য খাটিয়ে নিতে চায় হাস্য মাস্টার তারপর কোথায় গেলে প্রসন্ন ক্রমে কোননগরে গেলাম একটা জায়গায় রাত্রে পড়েছিলাম আরও চলে যাব ভাবলাম পশ্চিমের রেল ভাড়ার জন্য ভদ্রলোকদের জিজ্ঞাসা করলাম যে এখানে পাওয়া যেতে পারে কি না মাস্টার তারা কি বললে প্রসন্ন বলে টাকাটা শিকেটা পেতে পারো অত রেল ভাড়া কে দেবে উভয়ের হাস্য মাস্টার সঙ্গে কি ছিল প্রসন্ন একাধখানা কাপড় পরমংসদেবের ছবি ছিল ছবি কারুকে দেখাই নাই পিতা পুত্র সংবাদ আগে মা না আগে ঈশ্বর শ্রীযুক্ত শশীর বাবা আসিয়াছেন বাবা মঠ থেকে ছেলেকে লইয়া যাইবেন ঠাকুর শ্রীরামকৃষ্ণের অশোকের সময় প্রায় নয় মাস ধরিয়া অনন্য চিত্ত হইয়া শশী তাঁহার সেবা করিয়াছিলেন ইনি কলেজে বি পর্যন্ত পড়িয়াছিলেন এন্ট্রান্সে জলপানি পাইয়াছিলেন বাপ দরিদ্র ব্রাহ্মণ কিন্তু সাধক ও নিষ্ঠাবান ইনি বাপমায়ের বড় ছেলে তাহাদের বড় আশা যে ইনি লেখাপড়া শিখিয়া রোজগার করিয়া তাদের দুঃখ দূর করিবেন কিন্তু ভগবানকে পাইবার জন্য ইনি সব ত্যাগ করিয়াছিলেন বন্ধুদের কেঁদে কেঁদে বলতেন কি করি আমি কিছুই বুঝতে পারছি না হায় মা বাপের কিছু সেবা করতে পারলাম না তারা কত আশা করেছিলেন মা আমার গয়না পড়তে পান নাই আমি কত সাত করেছিলাম আমি তাকে গয়না পরাবো, কিছুই হলো না বাড়িতে ফিরে যাওয়া যেন ভার বোধ হয় গুরু মহারাজ কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন আর যাবার জো নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্বামে গমন করিবার পর শশীর পিতা ভাবিলেন এবারে বুঝি বাড়ি ফিরিবে কিন্তু কিছুদিন বাড়ি থাকার পর মঠ স্থাপিত হইবার কিছুদিনের মধ্যেই মঠে কিছুদিন যাতায়াতের পর শশী আর মঠ হইতে ফিরিলেন না তাই পিতা মাঝে মাঝে তাহাকে লইতে আসেন তিনি কোনো মতে যাবেন না আজ বাবা আসিয়াছেন শুনিয়া আর একদিক দিয়া পলায়ন করিলেন যাতে তাহার সঙ্গে দেখা না হয় পিতা মাস্টারকে চিনিতেন তার সঙ্গে উপরের বারান্দায় বেড়াইতে বেড়াইতে কথা কহিতে লাগিলেন পিতা এখানে কর্তা কে এই নরেন্দ্রই যত নষ্টের গোড়া ওরা তো বেশ বাড়িতে ফিরে গেছিল পড়াশোনা আবার করছিল মাস্টার এখানে কর্তা নাই সকলেই সমান নরেন্দ্র কি করবেন নিজের ইচ্ছা না থাকলে কি মানুষ চলে আসে আমরা কি বাড়ি একেবারে ছেড়ে আসতে পেরেছি পিতা তোমরা তো বেশ করছ গো দুদিক রাখছ তোমরা যা করছ এতে কি ধর্ম হয় না তাই তো আমাদেরও ইচ্ছা এখানে থাকুক সেখানেও যাক দেখো দেখি ওর গর্ভধারিণী কত কাঁদছে মাস্টার দুঃখিত হইয়া চুপ করিয়া রহিলেন পিতা আর সাধু খুঁজে খুঁজে এত বেড়ানো আমি ভালো সাধুর কাছে নিয়ে যেতে পারি ইন্দ্রনারায়ণের কাছে একটি সাধু এসেছে চমৎকার লোক সেই সাধুকে দেখুক না রাখালের বৈরাগ্য সন্ন্যাসী ও নারী রাখাল ও মাস্টার কালীতপস্বীর ঘরের পূর্ব দিকের বারান্দায় বেড়াইতেছেন ঠাকুর ও ভক্তদের বিষয়ে গল্প করিতেছেন রাখাল ব্যস্ত হইয়া মাস্টার মাস্টারমশাই আসুন সকলে সাধন করি তাই তো আর বাড়িতে ফিরে গেলাম না যদি কেউ বলে ঈশ্বরকে পেলে না তবে আর কেন তা নরেন্দ্র বেশ বলে রামকে পেলুম বলে কি শ্যামের সঙ্গে ঘর করতেই হবে আর ছেলেপুলের বাপ হতেই হবে আহা নরেন্দ্র এক একটি বেশ কথা বলে আপনি বরং জিজ্ঞাসা করবেন মাস্টার তা ঠিক কথা রাখালবাবু তোমারও দেখছি মনটা খুব ব্যাকুল হয়েছে রাখাল মাস্টার মাস্টারমশাই কী বলব দুপুরবেলায় নর্মদায় যাবার জন্য প্রাণ ব্যাকুল হয়েছিল মাস্টার মশাই সাধন করুন তা না হলে কিছু হচ্ছে না দেখুন না সুখদেবেরও ভয় জন্মগ্রহণ করেই পলায়ন ব্যাসদেব দাঁড়াতে বললেন তা দাঁড়ায় না মাস্টার যোগ উপনিষদের কথা মায়ার রাজ্য থেকে সুখদেব পালাচ্ছিলেন হ্যাঁ বেশ আর সুখদেবের বেশ কথাবার্তা আছে বেশ সংসারে থেকে ধর্ম করতে বলছেন সুখদেব বলছেন হরি পাদপদ্যই সার আর সংসারীদের বিবাহ করে মেয়ে মানুষের সঙ্গে বাস এতে ঘৃণা প্রকাশ করেছেন রাখাল অনেকে মনে করে মেয়ে মানুষ না দেখলেই হল মেয়ে মানুষ দেখে ঘাড় নিচু করলে কি হবে নরেন্দ্র কাল রাত্রে বেশ বললে যতক্ষণ আমার কাম ততক্ষণই স্ত্রীলোক তা না হলে স্ত্রী পুরুষ ভেদ বোধ থাকে না মাস্টার ঠিক কথা ছেলেদের ছেলে বোধ নাই রাখাল তাই বলছি আমাদের সাধন চাই মায়াতীত না হলে কেমন করে জ্ঞান হবে চলুন বড় ঘরে যাই বরাহনগর থেকে কতগুলি ভদ্রলোক এসেছে নরেন্দ্র তাদের কি বলছে চলুন শুনি গিয়ে নরেন্দ্র ও শরণাগতি নরেন্দ্র কথা কহিতেছেন মাস্টার ভিতরে গেলেন না বড় ঘরের পূর্বদিকে দালানে বেড়াইতে বেড়াইতে কিছু কিছু শুনিতে পাইলেন নরেন্দ্র বলিতেছেন সন্ধ্যাদি কর্মের স্থান সময় নাই একজন ভদ্রলোক আচ্ছামশাই সাধন করলেই তাঁকে পাওয়া যাবে নরেন্দ্র তার কৃপা গীতায় বলছেন ঈশ্বরূশে অর্জন তিষ্ঠতি ভ্রমণা মায়য়া তরণ গর্বে ভারত তৎ প্রসদর শাং স্থন তার শাশ্বতাম না হলে। সাধন ভজনে কিছু হয় না তাই তা শরণাগত হতে হয় ভদ্রলোক আমরা মাঝে মাঝে এসে বিরক্ত করব নরেন্দ্র তা যখন হয় আসবেন আপনাদের ওখানে গঙ্গার ঘাটে আমরা নাইতে যাই ভদ্রলোক তাতে আপত্তি নাই তবে অন্য লোক না যায় নরেন্দ্র তা বলেন তো আমরা নাই যাব ভদ্রলোক না তা নয় তবে যদি দেখেন পাঁচজন যাচ্ছে তাহলে আর যাবেন না আরতি ও নরেন্দ্রের গুরু গীতা পাঠ সন্ধার পর আবার আরতি হইল ভক্তেরা আবার কৃতাঞ্জলি হয়ে জয় শিব ওংকার সমস্যারে গান করিতে করিতে ঠাকুরে স্তব করিতে লাগিলেন আরতি হইয়া গেলে ভক্তেরা দানাদের ঘরে গিয়া বসিলেন মাস্টার বসিয়া আছেন প্রসন্ন গুরু গিতা পাঠ করিয়া শুনাইতে লাগিলেন নরেন্দ্র আসিয়া নিজে সুর করিয়া পাঠ করিতে লাগিলেন নরেন্দ্র গাইতেছেন ব্রহ্মানীতনসদ্রীশং চরক্ষিভূত ভীতুণরি সদ্গু নাই গুক নিবশাসন শিব শাসন नरेंद्र सुर गुरु गुरु गुरु गुरु गुरु करिया गुरुगीता पाठ कर मन जान निबातकम्प दीपशिखार न्याय स्थिर हेल सत्य सत्य ही ठाकुर बल সুমধুর বংশীর ধ্বনি শুনে সাপ যেমন ফনাতুলে স্থির হয়ে থাকে নরেন্দ্র গাইলে হৃদয়ের মধ্যে যিনি আছেন তিনিও সেই রূপ চুপ করে শোনেন আহা মঠের ভাইদের কি গুরুভক্তি ঠাকুর ও শ্রীরামকৃষ্ণের ভালোবাসা ও রাখাল কালী তপস্বীর ঘরে রাখাল বসিয়া আছেন কাছে প্রসন্ন मास्टर से ही घरे आखाल सन्तान परिवार त्याग करा आसिया अंतर तीव्र वैराग्य केवल भावन एका कि नर्मदा तीर कि चलिया जाबू प्रसन्न के बुझाइते रखाल प्रसन्नर प्रति कथाय छूटे छुटे बड़िए जा एखने साधु संग एे जेते आ नरें मत लोकर संग এ ছেড়ে কোথায় যাবি প্রসন্ন কলকাতায় বাপমা রয়েছে ভয় হয় পাছে তাদের ভালোবাসা আমাকে টেনে নেয় তাই দূরে পালাতে চাই রাখাল গুরু মহারাজ যেমন ভালোবাসতেন তত কি বাপমা ভালোবাসে আমরা তার কি করেছি যে এত ভালোবাসা কেন তিনি আমাদের দেহ মন আত্মার মঙ্গলের জন্য এত ব্যস্ত ছিলেন स्वगत आईेतुक कृपा रखाल मने ख्याल नर्मदा तिरे गई सब जगह बागने गए थकीु साधन करी खेल তিন দিন পঞ্চতপা করি তবে সংসারীর বাগানে যেতে আবার মন হয় না ঈশ্বর কি আছেন দানাদের ঘরে তারক্রসন্ন কথা কহিতেছেন তারকের মা নাই পিতা রাখালের পিতার ন্যায় দ্বিতীয় সংসার করিয়াছেন তারকও বিবাহ করিয়াছিলেন কিন্তু পত্নী বিয়োগ হইয়াছে মঠই তারকে এখন বাড়ি তারকও প্রসন্নকে বুঝাইতেছেন প্রসন্ন না হলো জ্ঞান না হলো প্রেম কী নিয়ে থাকা যায় তারক জ্ঞান হওয়া শক্ত বটে কিন্তু প্রেম হলো না কেমন করে প্রসন্ন কাঁদতে পারলুম না তবে প্রেম হবে কেমন করে আর এতদিনে কিবা হলো তারক কেন পরমহংস মশাইকে তো দেখেছ আর জ্ঞানই বা হবে না কেন প্রসন্ন কি জ্ঞান হবে জ্ঞান মানে তো জানা কি জানবে ভগবান আছেন কি না তারই ঠিক নাই তারক হ্যাঁ তা বটে জ্ঞানীর মতে ঈশ্বর নাই মাস্টার স্বগত আহা প্রসন্নের যে অবস্থা ঠাকুর বলতেন যারা ভগবানকে চায় তাদের অরূপ অবস্থা হয় কখনো বোধ হয় ভগবান আছেন কি না তারক বুঝি এখন বৌদ্ধমত আলোচনা করছেন তাই জ্ঞানীর মতে ঈশ্বর নাই বলছেন ঠাকুর কিন্তু বলতেন জ্ঞানী আর ভক্ত এক জায়গায় পৌঁছিবে দ্বিতীয় পরিচ্ছেদ ভাই সঙ্গে নরেন্দ্র নরেন্দ্রের অন্তরের কথা ধ্যানের ঘরে অর্থাৎ কালী ঘরে নরেন্দ্র ও প্রসন্ন কথা কহিতেছেন ঘরের আরেকধারে ধারে রাখাল হরিষ ও ছোট গোপাল আছেন শেষাশেষে শ্রীযুক্ত বুড়োগোপাল আসিয়াছেন নরেন্দ্র গীতা পাঠ করিতেছেন ও প্রসন্নকে শুনাইতেছেনভূতানি যন্ত্রুড়ি মায়মেবরণ ভাৎ পিছি শাশ্বতাম পৃত্য মামে শরণ আহং শর্শয় মিচ ন দীক্ষি জন্ত্রু ভ্রময় সর্বূত যন্ত্রা রূঢ়ানি মায়া ঈশ্বরকে জানতি চাওয়া তুই কীটস্ব কীট তুই তাকে জানতে পারবি একবার ভাব দেখি মানুষটা কি এই যে অসংখ্য তারা দেখছিস শুনেছি এক একটি সোলার সিস্টেম সৌরজগৎ আমাদের পক্ষে একটি সোলার সিস্টেম এতেই রক্ষা নাই যে পৃথিবীকে সূর্যের সঙ্গে তুলনা করলে অতি সামান্য একটি ভাটার মতো বোধ হয় সেই পৃথিবীতে মানুষটা বেড়াচ্ছে যেন একটা পোকা নরেন্দ্র গান গাইতেছেন তুমি পিতা আমরা অতি শিশু পৃথিবীর ধুলিতে দেব মোদের জনম পৃথীর ধুলিতে অন্ধ মোদের নয়ন জন্মি আছি শিশু হয়ে খেলা করি ধুলি লয়ে, মোদের অভয় দাও দুর্বল স্মরণ একবার ভ্রম হলে আর কি লবে না কোলে অমনি কি দূরে তুমি করিবে গমন তাহলে যে আর কভু উঠিতে নাড়িব প্রভু ভূমি ভূমিতলে চিরদিন রব অচেতন আমরা যে শিশু অতি অতি ক্ষুদ্রমন পদে পদে হয় পিতা চরণ স্খলন रुद्रमुख कैन तब देखाओ मोर शबे कैन हेरि मजे माझे भ्रुकुटी भीषण क्षुद्रम करा रोष स्नेह वक् पिता कित तोले शतबार परी भूले किर करीते दुरबल जे जन पड़े थक शरणागत हुए पड़े थक नरेंद्र जान आष्ट आबार गाईते ग प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गोलाम तेरा तू देवान तू देवान तू देवान मेरा। दो रूटी एक लिंगटी तेरे पास मैं पाया भगती भाव और दे नाम तेरा गावा तू देवान मेहरवान नाम तेरा मीरा की बार दे ईश्वर जी पहाड़ तु तार पिपड़े एकदाना तोर पेट भरे जाए तु मछिस सब पहाड़ा बासाय आनबीन मोने नई সুখদেব হদ্দ একটা ডেও পিপড়ে। তাই তো কালীকে বলতুম শালা গজ ফিতে নিয়ে ঈশ্বরকে মাপবি ঈশ্বর দয়ার সিন্ধু তা শরণাগত হয়ে থাকো। তিনি কৃপা করবেন তাঁকে প্রার্থনা কর তমস্তাহিত কি সাধন করা যায় নরেন্দ্র শুধু তাঁর নাম করো, ঠাকুরের গান মনে নাই উপায় তার নাম নামেরই ভরসা কেবল সেমাগো তোমার কাজ কি আমার কোষা কুষি দেতোর হাসি লোকাচার নামেতে কাল পাশ কাটে জটে তা দিয়েছে রোটে আমি তো সেই জটের মুটে হয়েছি আর হব কার নামেতে যা হবার হবে মিশে কেন মরি ভেবে নিতান্ত করেছি শিবে শিবেরই বচন সার আমরা যে শিশু অতি অতি পদে পদে হয় পিতা চরণ ঈশ্বর কি আছেন ঈশ্বর কি দয়াময় প্রসন্ন তুমি বলছো ঈশ্বর আছেন আবার তুমি তো বলো চারবাক আর অন্যান্য অনেকে বলে গেছেন যে এই জগৎ আপনি হয়েছে নরেন্দ্র কেমিস্ট্রি পড়িস আরে এ কম্বিনেশন কে করবে যেমন জল তৈরি করবার জন্য অক্সিজেন হাইড্রোজেন আর ইলেকট্রিসিটি এসব হিউম্যান হ্যান্ডে একত্র করে ইন্টেলিজেন্ট ফোর্স সবাই মানছে জ্ঞানস্বরূপ একজন যে এই সব ব্যাপার চালাচ্ছে প্রসন্ন দয়া আছে কেমন করে জানব নরেন্দ্র দক্ষিণাম মুখম বেদে বলেছে জন স্টুয়ার্ট মেইল কথাই বলেছেন। যিনি মানুষের ভিতর এই দয়া দিয়েছেন না জানি তাঁর ভিতরে কত দয়া মিল এই কথা বলেন ঠাকুর তো বলতেন বিশ্বাসী সার তিনি তো কাছেই রয়েছেন বিশ্বাস করলেই হয় এই বলিয়া নরেন্দ্র আবার মধুর কণ্ঠে গাইতেছেন হো মগড়ি বিগড়ি সুরি গরাস মুহ না হে মুহ খাল রোমে না হান্ডি না দেবল মুহ না মসজিদ মোহ না কাশি কৈলাশ মোহ না হে মৌধ দরকা মে ভেদ বিশ্বাস না হোয় মো না বৈরাগ সন্ন্যাস মোহ খোজে গা তো অপ মিলুগা পলভর কি তল্লাশে বাসনা থাকলে ঈশ্বরে অবিশ্বাস হয় প্রসন্ন তুমি কখনো বলে ভগবান নাই আবার এখন ওইসব কথা বলছ তোমার কথা ঠিক নাই তুমি প্রায় মত বদলাও সকলের হাস্য নরেন্দ্র কথা আর কখনো বদলাব না যতক্ষণ কামনা বাসনা ততক্ষণ ঈশ্বরে অবিশ্বাস একটা না একটা কামনা থাকেই হয়তো ভিতরে ভিতরে পড়বার ইচ্ছা আছে পাশ করবে কি পণ্ডিত হবে এই সব কামনা নরেন্দ্র ভক্তিতে গদগদ হইয়া গান গাইতে লাগিলেন তিনি শরণাগত বৎসল জয় জয় জয় দেব জয় ম দাতা জয় জয় জয়ঙ্গল দাতা সঙ্কট সংখ ত্রাতা বিশ্ব ভুবন পাতা জয় দেব জয় দেব অচিন্ত অনন্ত অপার নাই তব উপমা প্রভু নাই তব উপমা প্রভু বিশ্বেশ্বর ব্যাপক বিভু चिन्मय परम जय देव जय देव जय जग बमद्ध दयाल प्रणमी तब चरणे प्रभु प्रणमी तब चरणे परम शरण तुम हे जीवन मरणे जय देव जय देव किचीब हमरा करे मीनती प्रभु करी हे मीनती लोके तुम सुमती दाओ परलोके सुगति जय देव जय देव নরেন্দ্র আবার গাইলেন ভাইদের হরিরস রসপিয়ালা পান করিতে বলিতেছেন ঈশ্বর খুব কাছেই আছেন কস্তুরি যেমন মৃগের পিলা পেয়ালা প্রেম হরি রস কারণ ভয়ে নারীবস কারে বৃদ্ধ ভয় কফবায়ুনে ঘেরা মাস্টার বারান্দা হইতে এই সমস্ত কথা শুনিতেছেন নরেন্দ্র গাত্রোত্থান করিলেন ঘর হইতে চলিয়া আসিবার সময় বলিতেছেন মাথা গরম হলো বকে বকে বারান্দাতে মাস্টারকে দেখিয়া বলিলেন মাস্টার মহাশয় কিছু জল খান মঠের একজন ভাই নরেন্দ্রকে বলিতেছেন তবে যে ভগবান নাই বলো। নরেন্দ্র হাসিতে লাগিলেন নরেন্দ্রের তীব্র বৈরাগ্য নরেন্দ্রের গৃহস্থাশ্রম নিন্দা পরদিন সোমবার নয়ই মে মাস্টার সকালবেলা মঠের বাগানের গাছতলায় বসিয়া আছেন মাস্টার ভাবিতেছেন ঠাকুর মঠের ভাইদের কামিনী কাঞ্চন ত্যাগ করাইয়াছেন আহা এঁরা কেমন ঈশ্বরের জন্য ব্যাকুল স্থানটি যেন সাক্ষাৎ বৈকুণ্ঠ মঠের ভাইগুলি যেন সাক্ষাৎ নারায়ণ ঠাকুর বেশিদিন চলিয়া যান নাই তাই সেই সমস্ত ভাবি প্রায় বজায় আছে। সেই অযোধ্যা কেবল রাম নাই এদের তিনি গৃহত্যাগ করালেন কয়েকটিকে তিনি গৃহে রেখেছেন কেন এর কি কোনো উপায় নাই নরেন্দ্র উপরের ঘর হইতে দেখিতেছেন মাস্টারে মাস্টার গাছ তলায় বসিয়া আছেন তিনি নামিয়া আসিয়া হাসিতে হাসিতে বলিতেছেন কি মাস্টার মহাশয় কি হচ্ছে কিছু কথা হইতে হইতে মাস্টার বলিলেন আহা তোমার কি সুর একটা কিছু স্তব বলিয়া অপরাধ ভঞ্জন গৃহস্থেরা ঈশ্বরকে ভুলে রয়েছে কত অপরাধ করে বার্ধক্য কেন তারা কায় মনোবাক্যে ভগবানের সেবা বা চিন্তা করে না নো শক্তিভুণজনি শত্রো মাংতী নাগত্থুখা পরবশ শঙ্কর ক্ষো মে অপরাধ শিব শিব শিব ভো শ্রী মহাদৌং যৌবনস্থ ষয়ীমর্ম সন্ধ নষ্ট বিবেক ধনযুবতখ্যে নিষিন্তহীন মম হৃদয় মহ মন গর্ভাধি ক্ষো মে অপরাধ শিব শিব শিব ভো শ্রী মহাদ বর্ধক্যে চিগত গতিমিদ্বি তাপ রোগৈর্গৈন বসিতপু প্রৌড়িহীনঞ্চন মিথ্যা মহাভরে ভ্রমতি মম মৃত্যুতনশ ক্ষবো মে অপরাধ শিব শিব শিব ভো শ্রীমহাদ শতুষকলেপপন বিধিবিধ না হৃত গঙ্গ পূজা বা কচি বহুতরহনাথবি পদ্মরি বিকশিতা গন্ধধূপ ক্ষুমে অপরাধ শিব শিব শিব ভো শ্রীমহাদ শাঁত হচ্ছে শীত শীত শীত হস্তীত শীত শীতভকর্ণে শীতে কুণ্ডে গঙ্গাফিনশিজা পশুপত্র শীত মধে শো শীত नरेंद्र निर्लिप्त संसारोन और जी बोल कमांचन त्याग ना, ना हो स्त्री संगे सहबास करते घृणा करना जे स्थान कृमि कफ मेद दुर्गन्धे বেদান্তবাক্য যে রমণ করে না হুরিরশ মোদিরা যে পান করে না তাহার বৃথাই জীবন ওংকাররং पुरुषो जीवनं। छाड़ो मोह छाड़े कुमंत्रणा जानता चारिदिन सुख प्राणसखारे भूलें एक विड़म्बना कौपीन ना पड़ले आर उपाय नाई संसार त्याग यहाँ सुर कर पंचकम बलतेम्त भिक्षान्नमे नतुष्टिम्त अशोकमंतरणी चरत कौपीनमत खुल भाग्यमत নরেন্দ্র আবার বলিতেছেন মানুষ কেন সংসারে বদ্ধ হবে কেন মায়ায় বদ্ধ হবে মানুষের স্বরূপ কি চিদানন্দরূপ শিবহং। আমি সেই শৈসচ্চিদানন্দ আবার সুরকরিয়া করিয়া শঙ্করাচার্যের স্তব বলিতেছেন ওম নাহং জুভে। स्तव वेवाष्टक सुर कर हे मधुसूदनि तुम्हार शरणागत कृपा निद्रा, पाप मोह, स्त्रीपुत्रेर्ोहजाल विषय तृष्णा थे कर आर्दपद्य भुक्ति द ओमी ज्ञान रूपेण रागजीर्णेन जिर्जत काम निद्रपन्नोस्मेह मधुसूदन नुतिर ना विद्यते नाथ ेक शरण प्रभो পাপিমো মাং মধুসূদন মোহিত মোহজা পুত্রদার গৃহদিষু তৃষ্ণায় পিডমিং মধুসূদন ভক্তিহীনঞ্চনঞ্চ দুখশোকরং প্রভৌ অনাশ্রয়থি মাং মধুসূদন গত শ্রা দীর্ঘ সংসার বসু পুনগমিচ্ছা মধুসূদন বহবো মায়ুদৃষ্ট পৃথক পৃথক গর্ভাষে মন্দুখমধুসূদন তিন দিব প্রপন্নসি নারায়ণ পারায় জগৎ সংসার মাসি মাং মধুসূদন বাচা যথোৎপন্ প্রণমি তবাগ্রত জরামীসিং মধুসূদন সুক্রী নতি দু চ সংসারে পাপমঙ্কোমধুসূদন দেরসহস মায় কতৃত মনুষ্যাং ী মাং মধুসূদন বা না দেব দোবদুড় स्वागत नरेंद्र तीव्र वैराग्य त मठ भाई सकल यही अवस्था ঠাকুরের ভক্তদের ভিতর যারা সংসারে এখনও আছেন তাদের দেখে এদের কেবল কামিনী কাঞ্চন ত্যাগের কথা উদ্দীপন হচ্ছে আহা এদের কি অবস্থা এ কটিকে তিনি সংসারে এখনো কেন রেখেছেন তিনি কি কোনো উপায় করবেন তিনি কি তীব্র বৈরাগ্য দিবেন না সংসারেই ভুলাইয়া রাখিয়া দিবেন আজ নরেন্দ্র ও আরও দু একটি ভাই আহারের পর কলিকাতায় গেলেন আবার রাত্রে নরেন্দ্র ফিরিবেন নরেন্দ্রের বাটির মুকদ্দমা এখনো চোখে নাই মঠের ভাইরা নরেন্দ্রের অদর্শন সহ্য করিতে পারেন না সকলেই ভাবিতেছেন নরেন্দ্র কখন ফিরিবেন নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভানুকমপা দৃদ বিগ্রহ ঈশ পমী রণসন शेरसान श्री श्री रामकृष्ण कथामृत द्वितय भाग समाप्त